বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো নিবেদন সানডে সাসপেন্স সেপ্টোপাসের খিদে গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ তেরোশো সালে অর্থাৎ উনিশশো প্রধান চরিত্রে কান্তি চরণ পরিমল অভিজিৎ কুকুর বাদশাহ এবং সেপ্টোপাস গল্প পাঠে দ্বীপ কান্তিবাবু এবং অভিজিতের ভূমিকায় মীর শুরু হচ্ছে সেপ্টোপাসের ঘিদে কড়া নাড়ার আওয়াজ পেয়ে আপনা থেকেই মুখ থেকে একটা বিরক্তি সূচক শব্দ বেরিয়ে পড়ল বিকেল থেকে এই নিয়ে চারবার হলো মানুষ কাজ করে কি করে কার্তিকটাও সেই যে বাজারে গেছে আর ফেরার নামটি নেই লেখাটা বন্ধ করে নিজেকেই উঠে যেতে হলো। দরজা খুলে আমি তো অবাক আরে এই যে কান্তি বাবু বললাম কি আশ্চর্য আসুন আসুন চিনতে পেরেছ প্রায় চেনা যায় না বললেই চলে ভদ্রলোককে ভেতরের ঘরে এনে বসালাম সত্যি ১০ বছরে অবিশ্বাস্য পরিবর্তন হয়েছে কান্তিবাবুর চেহারায় একেই নাইনটিন ফিফটিতে আসামের জঙ্গলে ম্যাগনিফাইং গ্লাস হাতে লাফিয়ে বেড়াতে দেখেছি পঞ্চাশের কাছাকাছি বয়স তখনই কিন্তু একটি চুলও পাকেনি। আর ওই বয়সে উৎসাহ ও এনার্জির যা নমুনা দেখেছিলাম তা সচরাচর আমাদের তরুণদের মধ্যেও দেখা যায় না তোমার অর্কিডের শখ এখনো আছে দেখছি আমার ঘরের জানলায় একটা টবের মধ্যে কান্তিবাবুরই দেওয়া একটা অর্কিড ছিল শখ এখনো আছে বললে অবশ্যই ভুল বলা হবে কান্তিবাবুই গাছপালা সম্পর্কে একটা কৌতূহল আমার মধ্যে জাগিয়ে তুলেছিলেন তারপর উনি দেশ ছাড়া হওয়ার পর ক্রমে সে শখটা আপনা থেকেই উবে গেছে যেমন অন্য শখগুলোও গেছে এখন লেখা নিয়েই থাকি ইদানিং দিনকাল বদলেছে বই লিখেও আজকাল রোজগার হয় তিনটি বইয়ের বিক্রির টাকাতেই তো প্রায় সংসার চলে যাচ্ছে আমার অবশ্যই সংসার বলতে আমি আমার বিধবা মার চাকর কার্তিক চাকরি একটা আছে বটে তবে আশা আছে বই থেকে তেমন তেমন রোজগার হলে চাকরিবাকরি ছেড়ে দিয়ে কেবল লিখবো আর লেখার অবসরে দেশ ভ্রমণ করবো কান্তিবাবু বসে থাকতে থাকতে হঠাৎ শিউরে উঠলেন বললাম ঠান্ডা লাগছে জানাটা বন্ধ করে দেবো এবার কলকাতায় ঠিক অনেক প্রশ্ন মাথায় আসছিল কার্তিক ফিরেছে ওকে চা আনতে বললাম বাবু বললেন বেশিক্ষণ বসবো না তোমার উপন্যাস হাতে এসেছিল একখানা জানতে খুব ইচ্ছে করছে ফিরেছি দু বছর ছিলুম আমেরিকায় এখন আছি বারাসাতে বারাসাত হ্যাঁ একটা বাড়ি কিনেছি বাগান আছে আছে হ্যাঁ গ্রিন হাউস বাবুর আগের বাড়ির বাগানে একটি চমৎকার কাঁচের ঘর ছিলেন কত রকমের তার ফুলের বৈচিত্র উপভোগ করেই একটা পুরো দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যেত কান্তিবাবু একটু ভেবে বললেন হ্যাঁ একটা গ্রিনহাউসও আছে কান্তি বাবু দেখে একটা রয়্যাল বেঙ্গলের ছাল সেখানে ঝোলানো রয়েছে বললাম চিনতে পাচ্ছেন এটা সেই বাঘটাই তো হ্যাঁ ওই দেখুন কানের পাশটায় বুলেটের ফুটোটাও রয়েছে আশ্চর্য টিপ ছিল তোমার তাই আর প্রাণী হত্যা পাঁচ মাংস ছেড়েছ নাকি নিরামিষ খাচ্ছ না তবে এই তো শুধু হত্যা বাঘ মারলে কি কুমির মারলে কি মোষ মারলে ঝাল ছাড়িয়ে মাথা স্টাফ করে কি শিং মাউন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখলে আরে ঘরের শোভা বাড়লো লোকে এসে কেউ আঁটকে উঠল কেউ বাহবা দিল তোমারও জোয়ান বয়সের অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ে গেল আর মুরগি ছাগল ইলিশ মাগুর যে নিজে চিবিয়ে খেয়ে ফেলছ হে শুধু প্রাণী হত্যা নয় প্রাণী হজম হ্যাঁ কি আর বলি অস্বীকার করতে পারলাম না কার্তিক চা দিয়ে গেল কান্তিবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ আবার শিউরে উঠে চায়ের পেয়ালাটা তুলে নিলেন চুমুক দিয়ে বললেন সম্পর্ক সৃষ্টির গোড়ার কথা ওই যে সেতু দেখেছ দেখলাম কিং কোম্পানির ক্যালেন্ডারটা ঠিক ওপরেই একটি টিকটিকি তার থেকে ইঞ্চিখানেক দূরে একটি উচ্চিংড়ের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রয়েছে তারপর দেখতে দেখতে গুটি গুটি করে অতীব সন্তর্পণে পোকাটার দিকে অগ্রসর হয়ে হঠাৎ তীরের মতো একটা ছবল মেরে সেটাকে মুখে পড়ে নিল কান্তিবাবু বললেন ব্যাস চলল ডিনার খালি খাওয়া আর খাওয়া খাওয়াটাই সব বাগে মানুষ খাচ্ছে মানুষ ছাগল খাচ্ছে আর ছাগল কি না খাচ্ছে ভাবতে গেলে কি বন্য কি আদিম কি হিংস্র মনে হয় বলতো অথচ এই হলো নিয়ম এ ছাড়া গতি নেই এটা না হলে সৃষ্টি অচল হয়ে যাবে। নিরামিষ খাওয়াটা অনেক শাক সবজি তরি তরকারি এসবের কি প্রাণ নেই তা তো আছেই জগদীশ বোস আর আপনার দৌলতে সেই কথা সব সময় মনে থাকে তবে মানে ঠিক সেরকম প্রাণ নয় তো গাছপালার জীবজন্তুকে এক তোমার মতে কি ডুগে অনেক প্রভেদ প্রভেদ নয় যেমন ধরুন গাছ হেঁটে বেড়াতে পারে না শব্দ করতে পারে না মনের ভাব প্রকাশ করতে পারে না এমন কি মন বলে যে কিছু আছে তাই তো বোঝবার কোনো উপায় নেই তাই নয় কি কান্তিবাবু কি যেন বলতে গিয়েও বললেন না চাটা শেষ করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে অবশেষে আমার দিকে চোখ তুলে চাইলেন তার চোখের করুণ সংশয়াকুল দৃষ্টি দেখে আমার মনটা হঠাৎ কেমন যেন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল সত্যি ভদ্রলোকের চেহারায় কি আশ্চর্য পরিবর্তন ঘটেছে কান্তিবাবু ধীর কণ্ঠে বললেন পরিমল আমার বাড়ি এখান থেকে একুশ মাইল আটান্ন বছর বয়সে নিজে কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাঘুরি করে তোয়ার ঠিকানা সংগ্রহ করে যখন এখানে এসেছি তখন নিশ্চয়ই তার একটা গুঢ় কারণ আছে মানে এটা বুঝতে পারছ তো নাকি ওই সব আঝে রং চড়ানো গল্পগুলো লিখে সে বুদ্ধিটাও হারিয়েছো ভাবছ লোকটা একটা টাইপ বটে একটা গল্পে লাগাতে পারলে বেশ হয় লজ্জায় আমার মাথা হেট হয়ে গেল কার্তিবাবু ভুল বলেননি তাকে একটা গল্পের চরিত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা মনের আনাচে কানাচে সত্যি বললেন। জীবনের সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলে যাই লেখো না কেন সব ফাঁকা আর ফাঁকি হয়ে যাবে আরে এটাও মনে রেখো যে তুমি কল্পনায় যতই রং চড়াও না কেন বাস্তবের চেয়ে কখনোই তা বেশি বিস্ময়কর হতে পারবে না আমি তোমায় উপদেশ দিতে তোমার বন্দুকটা আছে না বিদায় করে দিয়েছো। আমি একটু চমকে গিয়ে ভদ্রলোকের দিকে চাইলাম বন্দুকের কথা জিজ্ঞেস করছেন কেন বললাম আছে তবে মরচে ধরেছে বোধ হয় কিন্তু কেন ওটা নিয়ে রসিকতার কোন ইঙ্গিত নেই তার দৃষ্টিতেবল বন্দুক না টোটাও লাগবে কান্তিবাবুর এ অনুরোধে কি বলবো চট করে ভেবে পেলাম না একবার মনে হলো কথা শুনে হয়তো বুঝতে পারছি না কিন্তু আসলে হয়তো ভদ্রলোকের মাথা খারাপ হয়ে গেছে খামখেয়ালি সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই নইলে জীবন বিপন্ন করে উদ্ভট গাছপালার উদ্দেশ্যে কেউ বনে পাতাড়ে ধাওয়া করে বললাম বন্দুক নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই তবে কারণটা জানার তো বিশেষ কৌতূহল হচ্ছে আপনাদের অঞ্চলে জন্তু জানোয়ার কি চোড় ডাকাতের উপদ্রব হচ্ছে নাকি সেসব তুমি এলে পরে বলবো বন্দুকের প্রয়োজন শেষ পর্যন্ত নাও হতে পারে আর যদি বা হয় এটুকু বলে রাখছি যে তোমায় কোনো দণ্ডনীয় অপরাধের দায় পড়তে হবে না কান্তিবাবু উঠে পড়লেন তারপর আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন তোমার কাছেই এসেছি কারণ শেষ যা দেখেছি তোমায় তাতে মনে হয়েছিল যে আমার মতো তোমারও নতুন ধরনের অভিজ্ঞতা প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে তাছাড়া আমার লোক সমাজে যাতায়াত আগেও কম ছিল এখন প্রায় নেই বললেই চলে এবং চেনা পরিচিতের মধ্যে মুষ্টি যে কজন আছে তোমার বিশেষ গুণগুলি তাদের কারোর মধ্যেই নেই অতীতে অ্যাডভেঞ্চারের গন্ধে যে বিশেষ উত্তেজনাটা শিরায় শিরায় অনুভব করতাম আজ এই মুহূর্তে আবার যেন তার কিছুটা অনুভব করলাম বললাম কোথায় কখন কিভাবে যাবো যদি বলে দেন সে বলে দিচ্ছি যশোর রোড দিয়ে সোজা গিয়ে বারাসাত স্টেশনে পৌঁছে ওখানকার যে কোনো লোককে মধু মধুমুরলির দিঘির কথা জিজ্ঞেস করবে কে আছে মধু মধুমুরলির দিঘি সেটা তোমার স্টেশন থেকে মাইল চারেক সেই দিঘির পাশে একটা পুরোনো ভাঙা নীল কুঠি আছে পাশেই আমার বাড়ি তা তোমার গাড়ি আছে তো না তবে আমার এক বন্ধুর আছে কে বন্ধু অভিজিৎ কলেজে সহপাঠী ছিল ও কেমন লোক সে হ্যাঁ মানে আমি তাকে চিনি চেন না তবে লোক ভালো মানে আপনি যদি বিশ্বস্ততার কথা বলেন তবে যেও। যেও তবে ব্যাপারটা জরুরি সেটা নিয়ে বাহুল্য বিকেলের মধ্যেই পৌঁছে যেতে চেষ্টা করো কিন্তু আমার বাড়িতে টেলিফোন নিয়ে রাস্তার মোড়ে রিপাবলিক ক্যামেস্ট থেকে অভিজিৎদের বাড়িতে ফোন করলাম বললাম চলে আয় এক জরুরি কথা আছে বাচ্চার সন্ধান আছে লোক বসে আছে আমার বাড়িতে কুকুরের টোপ না ফেললে আজকাল অভিজিৎকে তার বাড়ি থেকে বার করা খুব শক্ত পাঁচটি মহাদেশের এগারো জাতের কুকুর আছে অভিজিতের কেনলে তার মধ্যে তিনটি প্রাইজ প্রাপ্ত পাঁচ বছর আগে উপন্যাসের পাণ্ডুলিপিটি প্রকাশকদের মনোভূত না হওয়ায় শেষটায় অভিজিতের অর্থানুকূল্যে ছাপা হয়েছিল সে বলেছিল আমি কিচ্ছু না তবে তুই যখন লিখেছিস তখন একেবারে রাবিস হতেই পারে না যাই হোক সে বই পরে ভালোই কেটেছিল এবং নামটাও কিনেছিল ফলে আমার অভিমার্কা রদ্ডা আমার পাওনা হলো এবং পেলামও কিন্তু আসল প্রস্তাবটা সাদরে গৃহীত হওয়ায় রদার চঞ্চনী ভুলে গেলাম। অভি বলল অনেক দিন আউটিংয়ে যায়নি शेष सोनारपुर झिले व स्नाइप शुटी कंतु लोकटी के मानी ब्यापार कि एकटू खुले बोलना बाछाधन खुले से निजे जख बोलेना तक हमें क्यों बी एक रहस्य नईल जम्बे भलो कल्पनाशक्तिसरसाइज करान रो यही तो सूझो आहा लोकटी के तात बोल कान्ति चरण चैटार्जी बुझद किचु एककाले कि बटन प्रफेसर छें स्क चर्च कलेजे প্রফেসরিক ছেড়ে দুষ্প্রাপ্য গাছপালার সন্ধানে ঘুরতেন সে বিষয়ে রিসার্চ করতেন এবং প্রবন্ধ লিখতেন ভালো কালেকশন ছিল গাছপালার বিশেষত অর্কিডের তোর সঙ্গে আলাপ কিভাবে আমার সঙ্গে আলাপ আসামে কাজিরাঙ্গা ফরে বাংলোতে আমি বাগমারার ত্যাগ করছি আর উনি খুঁজছেন নেপেনথিস কি কি খুঁজছেন নেপেনথিস বোটানিক্যাল নাম সোজা কথায় পিচার প্লান্ট বা কলসি গাছ আসামের জঙ্গলে পাওয়া যায় পোকা ধরে ধরে খায় আমি নিজে অবশ্যই দেখিনি কান্তিবাবুর মুখেই যাসো না কিটখোর পোকা খায় হ্যাঁ মানে গাছ পোকা খায় তোর বটেনই ছিল না বোধ না বইয়ে ছবি দেখেছি অবিশ্বাস করার কিছু নেই তারপর তারপর আর কি ভদ্রলোক সে গাছ পেয়েছিলেন কি না জানি না কারণ শিকার শেষ করে আমি চলে আসি উনি থেকে যান আমার তো ভয় ছিল কোনো জন্তু যেন আর কি সাপ হাতে ওর প্রাণ যাবে বলে গাছের নেশায় দিকবিদিক জ্ঞানশূন্য পড়তেন কলকাতায় ফিরে এসে দু একবারের বেশি দেখা হয়নি তবে ওর কথা মনে হতো প্রায় কারণ সাময়িকভাবে অর্কিডের নেশা আমাকেও ধরেছিল বলেছিলেন আমেরিকা থেকে কিছু ভালো অর্কিড আমায় এনে দেবেন আমেরিকা ভদ্রলোক আমেরিকা গেছেন নাকি বিলিতি কোন এক বটেনি জার্নেলে উদ্ভিদ সম্বন্ধে একটা লেখা বেরোনোর পর ওর বেশ খ্যাতি হয় ও দেশে কোন এক উদ্ভিদ বিজ্ঞানীদের কনফারেন্স বকে নাকি নেমন্তন্ন করেছিল আমেরিকা। সেও প্রায় চেয়ে বেশি নেই এইটুকু বলতে পারি উফ তোর কুকুর পোষা আর ওর গাছ পোষা অভিজিৎ স্ট্যান্ডার্ড গাড়িতে করে আমরা যশোর রোড দিয়ে বারাসাত অভিমুখে চলেছি আমরা বলতে আমি আর অভিজিৎ ছাড়া আরও একটি প্রাণী সঙ্গে রয়েছে সে হলো অভিজিতের পোষা কুকুর বাদশাহ আমারই ভুল অভিজিৎকে না বলে দিলে সে যে সঙ্গে তার এগারোটি কুকুরের একটিকে নিয়ে আসবেই এটা আমার বোঝা উচিত ছিল বাদশাহ জাতে রামপুর হাং বাদামি রং গাড়ির পুরো পিছন দিকটা একাই দখল করে জাঁকিয়ে বসে জানলা দিয়ে মুখটা বার করে দিগন্ত বিস্তৃত ধান খেতে দৃশ্য উপভোগ করছে এবং মাঝে মাঝে গ্রাম্য নেড়ি কুত্তার সাক্ষাৎ পেয়ে মুখ দিয়ে একটা অবজ্ঞাসূচক মৃদু শব্দ করছে বাদশাহ অভিজিতের সঙ্গে দেখে একটা আপত্তির রিঙ্গিত দেওয়ায় অভি বলল তোর বরকন্দাজির ওপর আর ভরসা নেই তাই ওকে আনলাম এতদিন বন্দুক ধরিস নি আমরা যখন পৌঁছলাম তখন প্রায় আড়াইটে গেটের ভেতর দিয়ে ঢুকে খানিকটা রাস্তা গিয়ে একতলা বাংলোর ধাঁচের বাড়ি বাড়ি পেছন দিকে কিছুটা জায়গা ছেড়ে একটা প্রকাণ্ড পুরনো শিরিশ গাছ এবং তার পাশেই বেশ বড় একটা কারখানা গোচ্ছে টিনের ছাতা ঘর বাড়ির মুখোমুখি রাস্তার উল্টো দিকে বাগান এবং বাগানের পরে একটা লম্বা টিনের ছাউনি দেওয়া জায়গায় চকচক করছে একসাড়ি কাঁচের বাক্স কান্তিবাবু আমাদের অভ্যর্থনা করে বাদশাকে দেখে ঈশ্বত ভূকুঞ্চিত করলেন বললেন কুকুর অভি বলল আমার খুব বাধ্য তবে কাছাকাছি অন্য অশিক্ষিত কুকুর থাকলে কি করবে বলা যায় না আপনার এখানে কোনো কুকুর টুকুর না কুকুর নেই তবে ওটাকে আপাতত রাখুন অভিজিৎ আমার দিকে আর চোখে চেয়ে চোখ টিপে বাধ্য ছেলের মতো কুকুরটাকে জানলার সঙ্গে বেঁধে দিল বাদশাহ দু একটা মৃদু আপত্তি জানিয়ে আর কিছু বললো না আমরা সামনের বারান্দার বেতের চেয়ারে বসার পর কান্তিবাবু বললেন আমার চাকর প্রয়াগের ডানহাত জখম তাই আমি নিজেই সকাল সকাল তোমাদের জন্য ফ্লাসকে চা করে রেখে দিয়েছি যখন দরকার হয় বলো হ্যাঁ এই শান্ত নিরিবিলি জায়গায় কি বিপদ লুকিয়ে থাকতে পারে সেটা আমার মাথায় আসছিল না দু একটা পাখির ডাক ছাড়া আর তো কোনো শব্দই নেই বন্দুকটা হাতে নিয়ে কেমন বোকা বোকা লাগছিল নিজেকে তাই সেটা দেয়ালে ঠেস দিয়ে রেখে দিলাম অভি ছটফটে মানুষ নেহাতি শহুরে গ্রামাঞ্চলের প্রাকৃতিক শোভা অসৎপাতার হাওয়া ঝিঝির শব্দ নামনা জানা পাখির ডাক এসব তার মোটেই ধাতে শা সে কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে উস করে বলে উঠল পরিমলের কাছে শুনছিলাম আপনি নাকি ওই আসামের জঙ্গলে কি এক বিদ্ঘুটে গাছ সংগ্রহ করতে গিয়ে প্রায় বাঘের খপ পরে পড়েছিলেন অভির অভ্যাসই হলো রং চড়িয়ে নাটকীয়ভাবে কথা বলা ভয় হয় কান্তিবাবু বুঝি ফস করে রেগে ওঠেন কিন্তু ভদ্রলোক কেবল হেসে বললেন বিপদ বলতেই আপনাদের বাঘের কথা মনে হয় না সেটা অবশ্যই আশ্চর্য নয় অধিকাংশেরই তাই তবে না বাঘের কবলে পড়িনি জোঁকের হাতে কিছুটা নাকাল হতে হয়েছিল বটে তাও তেমন কিছু নয় সে গাছ পেয়েছিলেন এই প্রশ্নটা আমারও মাথায় ঘুরছিল কান্তিবাবু বললেন কোন গাছ সেই যে হাড়ি না কোন না কি গাছ জানি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পেয়েছিলাম এখনো আছে দেখাচ্ছি আপনাদের এখন আর অন্য কোনো গাছে তেমন ইন্টারেস্ট নেই কেবল কার্নিভোরাস প্লান্টস অর্কিডগুলো অধিকাংশই বিদায়ী করে দিয়েছি কান্তিবাবু উঠে ঘরের ভেতরে চলে গেলেন আমি আর অভি মুখ চাওয়া করলাম কানিভরস প্লান্টস অর্থাৎ মাংসাসী গাছ পনেরো বছর আগে পড়া বটেনীর বইয়ের একটি পাতা ও কয়েকটি ছবি আবছাভাবে মনে পড়ে গেল কান্তিবাবু বেরোলেন হাতে একটি বোতল নিয়ে বোতলটা আমাদের সামনে ধরতে দেখলাম তাতে উচ্চিংড়ে জাতীয় নানান সাইজের সব পোকা ঘোরাফেরা করছে বোতলের ঢাকনায় গোলমরিচ দানের ঢাকনার মতো ছোট ছোট ফুটো কান্তিবাবু হেসে বললেন ফিডিং টাইম এসো আমার সঙ্গে আমরা কান্তিবাবুর পিছন পিছন টিনের ছাউনি দেওয়া লম্বা ঘরটার দিকে গেলাম গিয়ে দেখি সার বাঁধা কাঁচের বাক্সগুলোর মধ্যে এক একটার মধ্যে এক এক রকম গাছ তার কোনোটাই এর আগে চোখে দেখিনি কান্তিবাবু বললেন এর কোনটাই বাংলাদেশে পাবে না ওই ছাড়া। একটা আছে নেপাল থেকে আনানো। অন্য সবকটাই প্রায় মধ্য আমেরিকার অভিজিৎ বললো এইসব গাছ এখানে বেঁচে রয়েছে কি করে মানে এখানকার মাটিতে কি মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের তবে এরা মাটি থেকে প্রাণ সঞ্চয় করে না মানুষ যেমন ঠিক খাদ্য পেলে নিজের দেশের বাইরে অনেক জায়গাতেই স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে এরাও তেমনি ঠিক মতো খেতে পেলেই বেঁচে থাকে সে যেখানেই হোক না কেন কান্তিবাবু একটা কাঁচের বাক্সের সামনে গিয়ে দাঁড়ালেন ভেতরে এক আশ্চর্য গাছ ইঞ্চি দুই লম্বা সবুজ পাতাগুলো দুপাশে সাদা সাদা দাঁতের মতো খাঁজ কাটা বাক্সটা সামনের দিকের কাঁচের গায়ে একটা ছিটকিনি দেওয়া বোতলের মুখের সাইজের গোল দরজা কান্তিবাবু দরজাটা খুললেন তারপর বোতলের ঢাকনিটা খুলে ক্ষিপ্র হস্তে বোতলের মুখটা দরজার ভেতরে গলিয়ে দিলেন একটা উচিংড়ি বোতল থেকে বেরতেই কান্তিবাবু বোতলটাকে বাইরে এনে চট করে ঢাকনিটা লাগিয়ে দিয়ে বাক্সের দরজাটা বন্ধ করে দিলেন উচিংড়িটা এদিক ওদিক লাফিয়ে গাছটার পাতার ওপর বসলো এবং বসতেই তৎক্ষণাৎ পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে গিয়ে পোকাটাকে চাপটে ধরল অবাক হয়ে দেখলাম যে দুদিকে দাঁত পরস্পরের খাঁজে খাঁজে বসে যাওয়ায় এমন একটা খাঁচার সৃষ্টি হয়েছে যার থেকে উজ্জিংড়ে বাবাজির আর বেরোবার কোনো রাস্তা নেই প্রকৃতির এমন তার এমন বিভৎস ফাঁদ আমি আর কখনো দেখিনি গলায় জিজ্ঞেস করল পোকাটা যে ওই পাতাতেই বসবে তার কোনো গ্যারান্টি আছে কি কান্তিবাবু বললেন আছে বই কি গাছগুলো থেকে এমন একটা গন্ধ বেরোয় যেটা পোকাকে অ্যাট্রাক্ট করে এটা হল ভিনাস ফ্লাইট মধ্য আমেরিকা থেকে আনা বটেনির বইয়েতে কথা পাবে আমি অবাক বিস্ময়ে উচ্চিংটা দশা দেখছিলাম প্রথমে কিছুক্ষণ ঝটফট করেছিল এখন দেখলাম একেবারে নির্জীব আর দেখলাম যে পাথার চাপ ক্রমশ বেড়েই চলেছে টিকটিকির চেয়ে এ গাছ হিংস্র কিসে অভিকাষ্ঠ হাসি হেসে বলল এমন গাছ একটা বাড়িতে থাকলে তো পোকামাকড়ের উৎপাদ থেকে অনেকটাই রেহাই পাওয়া যেত আর শোনার জন্য আর ডিডিটি পাউডার ছড়াতে হতো না কান্তিবাবু বললেন এ গাছ আরশুলা হজম করতে পারবে না তাছাড়া এর পাতার আয়তন ছোট আরশুলার জন্য অন্য গাছ হে যে পাশের বাক্সের সামনে গিয়ে দেখি লিলির মতো বড় বড় লম্বা পাতাওয়ালা একটা গাছ প্রত্যেকটা পাতার ডগায় একটা করে ঢাকনার সমেত থলির মতো জিনিস ঝুলছে এটা ছবি মনে ছিল তাই আর চিনিয়ে দিতে হলো না কান্তিবাবু বললেন এই হল নেপেন বা এর খাই অনেক বেশি প্রথম যখন গাছটি পাই তখন ওই থলির মধ্যে একটা ছোট্ট পাখিকে ছিবড়ে অবস্থায় পেয়েছিলাম বাপ রে বাপ এখন ওটা কি খায় আর সুলাপ প্রজাপতি শুঁয়োপোকা এইসব আর কি মাঝে আমার কলে একটা ইঁদুর ধরা পড়েছিল সেটাও খাইয়ে দেখেছিলাম আপত্তি করেনি তবে গুরুপাকের ফলে সব গাছ অনেক সময় মরে যায় হো লোভী তো কোন অব্দি ভোজন সইবে সেটা নিজেরাই আন্দাজ করতে পারে না ক্রমবর্ধমান বিস্ময়ে এ বাক্স থেকে ও বাক্স ঘুরে গাছপালা দেখতে লাগলাম বাটাওয়ট छवि देखे तोटमोटी चिंता क्योंकि नतुन तज एकेश्स्य प्राय रकम मांगसी गाच कानीबाबू संग्रह कर पृथ्वी अन् कलेक्शने ही ना कि तार कोनो -कोनो तार नहीं मध्य सब चेन्दर गाचे सान्डिओ তার ছোট পাতাগুলোর চারপাশে সরু সরু লম্বা লম্বা রোয়ারিবাবু একটা সুতোটাকে আস্তে আস্তে পাতাটার কাছে নিয়ে যেতে খালি চোখেই দেখতে পেলাম রোঁয়াগুলো সব একসঙ্গে লুব্ধ ভঙ্গিতে মাংস খণ্ডটার দিকে উঁচিয়ে উঠল হাতটা সরিয়ে নিয়ে কান্তিবাবু বললেন মাংসটা পেলে পাতাটা ফ্লাইট রেপের মতোই ওটাকে ধরে তারপর পুষ্টিকর যা কিছু শুষে নিয়ে ফেলে তোমার আমার খাওয়ার সঙ্গে কোনো তফাৎ নেই কি বলো আমরা শেড থেকে বেরিয়ে বাগানে এলাম শিরিশ গাছের ছায়াটা লম্বা হয়ে বাগানের ওপর পড়েছে ঘড়িতে দেখলাম চারটে বাজে কান্তিবাবু বললেন এর অধিকাংশ গাছের কথাই তোমরা বটেনীর বইয়ে পাবে তবে আমার যেটি সবচেয়ে আশ্চর্য সংগ্রহ সেটির কথা এক আমি না লিখলে কোনো বইয়ে থাকবে না সেটির জন্যই আজ তোমাদের এখানে আসতে বলা চলো পরিমল অভিজিৎবাবু চলুন शांतिबाबन पेन बड़ कारखाना घर दरजा खुलेजे उ मुख लगा पश्चिम दिखा देर दिखे दोला स्कईलैट दिए रोद आशा भेतर किलो हो रही हठात देखने गाचार कथा बरधिक सूर विशिष्ट को आजब जान मन होते भलोक लक्ष्य कर ले गुड़ी एक हाथ उठे एक शेष होता है थार हाथ खानिक नीचे गोल कर घर कतगुल सूर उत्पत्ति गुणे देखी सतर गाचर गा पांगटे मसृ एवं सर्वांगे ब्राउन चाका चका दाग सूरगुलो आपात मटीत नुए पड़े आरोप কেমন যেন নির্জীব ভাব কিন্তু তাও গাটা ছমঝম করে উঠল অন্ধকারে চোখটা অভ্যস্ত হলে আরো একটা জিনিস লক্ষ্য করলাম ঘরের মেঝেতে গাছের চারিদিকে পাখির পালক ছড়িয়ে আছে কতক্ষণ চুপ করেছিলাম জানিনা কান্তিবাবুর গলা স্বরে আবার যেন সঙ্গিত ফিরে পেলাম গাছটা এখন ঘুমোচ্ছে হঠবার সময় হলো বলে অভি অবিশ্বাসে সুরে বলল ওটা কি সত্যি গাছ কান্তিবাবু বললেন মাটি থেকে গজাচ্ছে যখন তখন গাছ আর কি বা বলবেন বলুন হাব ভাববি গাছের মতো নয় অভিধানে এর উপযুক্ত কোনো নাম নেই আপনি কি বলেন মানে পাস বাংলায় বন্ধন যেমন আমরা বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলাম আমি বললাম এ গাছ পেলেন কোথায় মধ্য আমেরিকার নিকারোগোয়া হ্রদের কাছে গভীর জঙ্গল আছে তার ভেতর অনেক খুঁজতে হয়েছে বলুন ওই অঞ্চলেই যে আছে সেটা জানা ছিল তোমরা কথা উদ্ভিদ পর্যটক ছিলেন মধ্য আমেরিকায় গাছপালা সন্ধান করতে গিয়ে প্রাণ হারান ঠিক কিভাবে তার মৃত্যু হয় কেউ জানতে পারেনি মৃতদেহ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায় তার তৎকালীন ডায়ের শেষের দিকে এই গাছটির উল্লেখ পাওয়া যায় আমি তাই প্রথম সুযোগেই নিকারা গুয়ার দিকে চলে যাই গুয়াটেমালা থেকেই স্থানীয় লোকের কাছে এই গাছের বর্ণনা শুনতে থাকি তারা বলে শয়তান গাছ শেষটাই অস্বী এমন গাছ একাধিক চোখে পড়ে বাঁদর আর মাডিলো অনেক কিছু খেতে দেখেছি এই গাছকে अनेक खोजारल्प वयस्क छोटो चारा गाच पेटे तुले आनी दो बचरे गाचर की देखते हीच ए खाए गई ता? खाए कली दूर खेते दिए प्रयाग के बोले बेड़ाल कूक चापा पड़े धरे आनते ওই তোমার মুরগি ছাগল ইদানিং খিদেটা খুব বেড়েছে খাবার চুকিয়ে উঠতে পারছি না বিকেলের দিকে গুম ভাঙার পর ভয়ানক ছটফট করে কাল তো একটা কাণ্ডই হয়ে গেল প্রয়াগ গিয়েছিল একটা মুরগি দিতে হাতিকে যেভাবে খাওয়ায় সেভাবেই খাওয়াতে হয় প্রথম গাছটার মাথায় একটা ঢাকনা খুলে যায় তারপর সুর দিয়ে খাবারটা হাত থেকে নিয়ে মাথার গর্তের মধ্যে পুরে একটা কোনো খাবার পেটে পুড়লে কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত থাকা যায় তারপর আবার সুরগুলো তোলাতে আরম্ভ করলে বোঝা যায় যে আরও খেতে চাইছে एक कची पाठायर खावा जो कलिक्रम होती प्रयाग दरजा बंद कर चले अस्थिर अवस्थाय सुरगुलो अछड़ाली एक शब्द है द्वित मुरगर पर হঠাৎ সেই আওয়াজটা পেয়ে গিয়েছিল খোঁজ নিতে আমি তখন ঘরে বসে ডায়রি লিখছি হঠাৎ একটা চিৎকার শুনে দূরে গিয়ে দেখি সেপ্টোপাসের একটা সুর প্রয়াগের ডান হাত আঁকড়ে ধরেছে প্রয়াগ প্রাণপণে সেটা টেনে ছাড়াবার চেষ্টা করছে কিন্তু সেই সঙ্গে সেপ্টোপাসের একটি সুর লক লক করে প্রয়ের দিকে এগোচ্ছে আমি দৌড়ে গিয়ে আমার লাঠি দিয়ে সুরটা প্রচন্ড আঘাত করে দুহাত হাত দিয়ে প্রয়ের টেনে কোনো তবে চিন্তার কারণ হচ্ছে এই যে প্রয়াগের হাতের খানিকটা মাংস সেপ্টোপাস খাবলে নিয়েছিল এবং সেটাই সে পেটের মধ্যে পুড়েছে আমার নিজের চোখে দেখা আমরা হাঁটতে হাঁটতে বারান্দায় পৌঁছে গিয়েছিলাম কান্তিবাবু একটা চেয়ারে বসে পড়লেন তারপর পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুচতে মুচতে বললেন মানুষের প্রতি বা থাকতে পারে তার কোন ইঙ্গিত এতদিন পাইনি কাল যখন পেলাম তারপরে এটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় দেখছি না खबारे विषमिस मेरे फलार चेष्टा कर आश्चर्य बुद्धि गाचार से खबरों सुरे फेले दिल एक मल गुली कर मारा परिमल तुम्हें एखने क्यों डेके बुझते আমি একটু চুপ করে থেকে বললাম হম গুলি করলেও মরবে কিনা সেটা আপনি জানেন কান্তিবাবু বললেন মরবে কিনা জানি না তবে আমার বিশ্বাস ব্রেন বলে ওর একটা জিনিস আছে ওর চিন্তা শক্তি যে আছে তার তো প্রমাণই পেয়েছি কারণ আমি তো কতবার ওর কত কাছে গেছি অত আমাকে কোন দিন আক্রমণ করেনি আমাকে তার মনিপকে ওর সঙ্গে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেছে খাবারের লোক দেখিয়ে খাবার দেয়নি কিংবা ওই সুরের ডগার কাছে নিয়ে গিয়ে আবার পিছিয়ে নিয়েছে মস্তিষ্ক ওর এবং আমার বিশ্বাস সেটা যেখানে থাকার কথা সেখানে আছে অর্থাৎ ওর মাথায় যেখানটা ঘিরে সুরগুলো বেরিয়েছে সেখানেই তোমায় তাক করে গুলি ওর মাথাতেই মারতে হবে অভি করে বলে বসলো সে আর এমন কি সে তো এক মিনিটের মধ্যেই পরীক্ষা করে দেখা যায় थामे घुमकी घुमन तो शिकार गुलीबारे नीतिबिरुद्ध विशेषत शिकार जो चले फिर बेड़ाते प्रश्न ही उठते कान्तिबाबू फ्लास्केशन करेष होते नहोते ही बदशाह पास किन उश खुश कर হঠাৎ একটা খচমচ আর গোঙানি শব্দ পেয়ে অভিআনকে তার সঙ্গে একটা উগ্র গন্ধ পেলাম গন্ধটা এমন যা তুলনা দেওয়া মুশকিল ছেলেবেলায় টনসিল অপারেশনের সময় ক্লোরোফম শুকতে হয়েছিল তার সঙ্গে হয়তো কিছুটা মিল আছে হন্তদন্ত হয়ে প্রচন্ড একটা টানে বকলোসটা ছিঁড়ে ধাক্কা চোটে অভিকে উলটিয়ে ফেলে তীর বেগে পাগলের মতো ছুটলো ওই গন্ধের উচ্ছের দিকে অভিয় কোনো উঠে উঠে বাচ্চা। বলে ছুটলো আমি গুলি ভরা বন্দুক নিয়ে কারখানা ঘরের ভেতরে ঢুকে দেখি বাদশাহ একটা বিরাট লাফে একমাত্র খোলা জানলার উপর উঠলো এবং অভির বাধা দেবার শেষ চেষ্টা ব্যর্থ করে ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ল কান্তিবাবু চাবি দিয়ে দরজা খোলা সঙ্গে সঙ্গেই শুনতে পেলাম রামপুর হাউন্ডের মরমান্তিক মর্মান্তিকার্তনাথ ঢুকে দেখি এক শুনে শানাচ্ছে না একের পর দ্বিতীয় এবং তৃতীয় সুর দিয়ে আবদ্ধ করেছে কান্তিবাবু চিৎকার করে উঠলেন চালাও বলি বন্দুক উঁচিয়েছি এমন সময় চিৎকার এলো ভাব অভিজিতের কাছে তার কুকুরের মূল্য কতখানি তা এবার বুঝতে পারলাম कान्तिबाबूर बारण सम्पूर्ण अग्राह्य छूटे गोप तीन सूरल दृश्य देखे सुरीड़े आक्रमण कर लूर जान मानुष रक्तर लोभे हठात सजाग हुए लोलुप जीवहार मत लकलकड़े उठल कान्तिबाबू आरोप क्त फे चोख जान ठीकड़े बैरिए चरम संकटे स्नायुगुल हठात कैमन मैजिकर मत সংযত সংহত হয়ে যায় আমি নিষ্কম্প হাতে বন্দুক নিয়ে সেপ্টোপাসের মাথার দুটি চক্রের গুলি ছুড়লাম মাথা থেকে লাল রক্তের ভোয়ারা আর মনে আছে সুরগুলি অভিকে মুক্তি দিয়ে মাটিতে মেটিয়ে পড়ছে আর সেই সঙ্গে আগের সেই গন্ধটা হঠাৎ তীব্রভাবে বেড়ে উঠে আমার চেতনাকে আচ্ছন্ন অবশ করছে আগের ঘটনার পর চার মাস কেটে গেছে এতদিনে আবার আমার অসমাপ্ত উপন্যাসটি নিয়ে পড়েছে বাদশাকে বাঁচানো সম্ভব হয়নি তবে অভি ইতিমধ্যেই একটি ম্যাস্টিফ ও একটি তিব্বতী কুকুরের বাচ্চা সংগ্রহ করেছে এবং আরেকটি একটি রামপুর হাউন্ডের সন্ধান করছে ভীর পাঁচরের দুখানা হাড় ভেঙেছিল দু মাস প্লাস্টারে থাকার পর জোড়া লেগেছিল কান্তিবাবু কাল এসেছিলেন বললেন কিটকোর গাছপালা সব বিদায় কথা ভাবছেন বরং সাধারণ শাকসবজি নিয়ে একটু গবেষণা করলে ভালো হয় ঝেঙে উচ্ছে পটল এইসব আর কি যদি বলো তোমায় কিছু গাছ দিতে পারি तुम्हें थे तुमारे पोकागुलू के अंत हमें बाधा दिए बोलना ना सब अपनी फेले दीते चान तो फेले दिन पोखा धरार्जन गाचर दरकार नहीं कम्पानी कैलेंडारेन दिक्थ शब्द एलो ठीक ठीक সূত্রধার মীর শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী ভিডিও মেটির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ श्री सन्दीप राय के पास थार आगामी सप्ताहे ठीक ऐसी आई रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडे ससपेंस